আইশার রদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এমন সময় আসরের সালাত আদায় করতেন যে তখনও সূর্যরশ্মি ঘরের বাইরে যায়নি